মানবতা সমাধান শরফিল্য়ুরসলিন আলহি ওয়াসবিহিজ সুপ্রিয় দর্শক শ্রোতা দূরে ও কাছে বসে পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে যারা আমাদের আয়োজন অনুধাবন করছেন তাদের সকলকেই আমরা জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা ইমানের যে ছয়টি বিষয় রয়েছে যা আমরা সকলেই প্রায় জানি তার বিশ্লেষণ করেছি আজকের যে পর্বটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি তা হলো ইমান বীর রসুলিহি এই যে রসুলিহি বলা হয় রসুল উ বহুবচন হচ্ছে রসুল রসুল সময়ের উপরে ইমান এনেছি রসুল গণের উপরে তো রাসুল উপরে ইমান আনার কাইফিয়াত বা ধরনটা কি আসুন এটা আমরা সুস্পষ্ট রূপে জেনে নিয়ে আমাদের ইমান বা আকিদাকে পরিচ্ছন্ন করি আর আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করার জন্য যারা আমাদের আমন্ত্রণে তার শ্রীফ এনেছেন আমাদের সম্প্রচার কেন্দ্রে তাদের সঙ্গে আপনাদের প্রথমেই পরিচয় করিয়ে দিই পরিচয় করিয়ে দিচ্ছি শায়খ মাহমুদুল হাসান এবং এরপরে রয়েছেন দর্শক শ্রোতা আসুন তাহলে বলে বীর রসুল আকরাম উজ্জামান আপনি প্রথমে উদ্বোধন করুন আলহামদুলিল্লাহ আমরা কোনো পর্বে বলেছিলাম যে ইমানের এই বিষয়গুলো হলো চেইন সিস্টেম এগুলো প্রত্যেকটার প্রতি ইমান আনতে হবে আমাদেরকে যদি কোনো একটা বিষয়ের প্রতি ইমান না আনি তাহলে অন্য বাকি পাঁচটির প্রতি ইমান আমার অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে ক্ষুণ্ণ হয়ে যাবে এখানে ইমান বিলকুতুব। কুতুব ইমান বিল সাথে কিন্তু সম্পর্ক আছে ইমান বিল্লামান বি আল্লাহ তু বর রসুলের কাছে ফিরিস্তার মাধ্যমে ওয়াহি প্রেরণ করেছে আর সেই ওয়াহি হলো কিতাব আমরা এগুলো সবই পাচ্ছি আল্লাহর প্রত্যাদেশ ওয়াহি পাচ্ছি কিতাব পাচ্ছি তো কার কাছে আসলো অবশ্যই ব্যক্তি বিশ্বাসের কাছে এসেছে এবং তারাই হচ্ছেন রসুল আল্লাহ তো বড় কথা লাগ তার কিতাবকে যার্তার উপরে নাজিল করেননি বরং রসুল গনের প্রতি তিনি কিতাব নাজিল করেছেন যেমন আল্লাহ বলছেন আনিসম আমাদের রসুলকে সম্বোধন করে বলছেন আমরা তোমার উপরে জিকির গ্রন্থ নাজিল করেছি এই জন্য যাতে লোকদের উদ্দেশ্যে যা কিছু আমি নাজিল করেছি তুমি এটা বর্ণনা এটা হলো প্রত্যেকটা এই ইমানি বিষয়ের সাথে কিভাবে মানে সম্পর্ক আছে এটা বোঝা যাচ্ছে অতএব কোনো একটা পয়েন্ট যদি আমরা অস্বীকার করি তাহলে কিন্তু সবগুলোর প্রতি অস্বীকার করা হবে এবং এখানে রসুলের প্রতি ইমান আনার বিষয়টা এটা তো কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তরকতলা রসুলের কথা উল্লেখ করেছেন কোরআনের মধ্যে আমরা জানি ২৫ জন রসুলের নাম আল্লাহ তবরকতলা উল্লেখ করেছেন বিভিন্ন সুরাতে তো রসুলদের প্রতি ইমান আনার ক্ষেত্রেও আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যাদের নাম আল্লাহ তরকতলা কোরআনে উল্লেখ করেছেন নাম সহ তাদের প্রতি ইমান আনতে হবে এতে কম বা বেশি করা যাবে না আর একটা নাম ঢুকিয়ে দেওয়া যাবে প্রতি আমরা ইমান আনবো বিশ্বাসের কোন নাম আমরা সংযোজন করব না ইমানের ভিতরে এইসব সংযোজন করতে গেলে ইমান নষ্ট হবে বরং আমাদেরকে ইমান আনতে হবে ওইভাবে নাম ছাড়া এবং এই নবী এবং একজন কেউ কিন্তু অবিশ্বাস করা যাবে না একজনের প্রত্যাহার করতে পারবো না যদি কোনো একজনের প্রতি ইমান প্রত্যাহার করি মোহাম্মদ নবী নয় তাহলে জানতে হবে মুসাকে অস্বীকার করলো ঈসাকে নাম নুহ নবীর কৌম সম্পর্কে বলেছেন তার মানে নুহ নবীকে অস্বীকার করাতেই মহম্মদুল্লা পর্যন্ত যত নবী এবং রসুল এসেছে সবাইকে ঠিক একইভাবে আজকাল যদি আমরা মোহাম্মদ ইমান রাখি কিন্তু একজন যেকোনো একজন নবীকে ঈশা কে নবী নাই তাহলে সমস্ত নবী এবং রসুলকে আমার সমস্ত নবীকে অস্বীকার করারই নামান বললেন আপনি আলোচনা করছিলেন আলহামদুলিল্লাহ তাদের সাথে আমি একমত ভিন্ন কিছু বিষয় এখানে উঠে আসতে পারে নবীদের বা রসুলদের সম্পর্কে সেটা হচ্ছে রসুলরা কি ছিলেন এই একটা বিশ্বাস সম্পর্কে আমাদের ক্লিয়ার থাকা দরকার যেমন পূর্বকার নবীরা যখন তাদেরকে দাওয়াত দিত তারা বলতো ম্যা লিহাজার রসুল ইয়াকুলুত্ত আম ও এম শিফিলা সোয়াক আর এই রসুল কেন বাজারে যাবে রসুল কেন খাবে তাদের বিশ্বাস ছিল রসুল ভিন্ন কোনো প্রাণী আর রসুলরা বলছেন যে না আমরা তোমাদেরই মতো মানুষ কি মনে করো যে আমার কাছে খাজানা আছে যা চাইবা তাই দিয়ে দিব আমি ফেরেস্তা এই সমস্ত ভ্রান্ত আজকের সমাজেও কিন্তু আমাদের প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লা সাল আল্লামকে নিয়েও এরকম বিশ্বাস আমাদের সমাজে কিছু শুরু হয়ে গেছে সেটা হচ্ছে যে রসুল আমাদের মতো মানুষ ছিলেন না এটা এক শ্রেণীর মানুষ বলে আরেক শ্রেণীর মানুষ আরেকটু উপরে গিয়ে বলে যে রসুল তিনি মানুষই ছিলেন না নাউজুবিল্লাহ নজুবাহ আমি বলবো বলব শয়তান ইবলিজ সে মানুষকে ধোকা দেওয়ায় এক প্রক্রিয়ায় না সে মানুষকে নানা রকম প্রক্রিয়ায় ধোকা দেয় বিভিন্ন প্রক্রিয়া সে যখন এক জায়গায় ব্যর্থ হয় তখন সে ভিন্ন কোন প্রক্রিয়া ট্রাই করে সে ইসাইদেরকে খ্রিস্টানদেরকে বা ইয়াহুদিদেরকে বিভ্রান্ত করেছে যে ইয়ে হুদিরা বলতো ওজাই রুপনুল্লাহ মালায়িকা বানাতুল্লাহ ফেরেস্তার আল্লাহর মেয়ে নও ওজাই আল্লাহর ছেলে ইসা আলাহ্লাম সম্পর্কে নাসারা খ্রিস্টানরা বিশ্বাস রাখে যে ঈসা আলাইস্লাম আল্লাহর সন্তান আল্লাহর ছেলে তৃত্যবাদে বিশ্বাস ইসলাম এবং কোরআন এটাকে অত্যন্ত কঠোরভাবে সেগুলোকে অস্বীকার করেছে ইপলিজ কিন্তু বুঝেছে যে মুসলমানদেরকে কিন্তু আমি এই লাইনে অশা দিতে পারবো না ধোকা দিতে পারবো না তাদেরকে তাদের নবী সম্পর্কে ধোকা দেওয়ার জন্য। আমাকে ভিন্ন কোন পন্থা অবলম্বন করতে হবে সে ভিন্ন পন্থাটা কি যে তোমাদের নবী যদি তোমাদের মতো রসুলই হয় তিনি এত বড়ো নবী এত বড় রসুল তিনি তোমাদের মতো মানুষ কেমন কথা এটা তিনি মাটির তৈরি নাওয়াজবিল্লাহ মাটি অপবিত্র জিনিস এটা থেকে তিনি তৈরি হবেন এটা কেমন কথা তিনি নূরের তৈরি এবং আরো কোন জায়গায় ঈসাইদের সম্পর্ক ঈসাইরা বলে যে ঈসা আল ইসাল্লাম আল্লাহর ছেলে বা সাহ আল ইসু সাল্লাহ সাল্লা তিন আল্লাহর একজন আর তারা কি বলে নিবে না কারণ মুসলমান তো এটা বিশ্বাস করবে না কি করেছে যে নাই তোমাদের নবী কিন্তু আল্লাহর ছেলেও নয় তিন আল্লাহর একজনও নয় তোমাদের নবী হচ্ছে আল্লাহর যে জাতি নূর আছে যে আল্লাহ যেটা বলেছেন তার নূর সম্পর্কে সেই নূরেরই একটা যে রসুল নবী সম্পর্কে আমাদের আকিদা বিশ্বাসটা ক্লিয়ার করতে হবে যে তারা আমাদের মতোই মানুষ ছিলেন তারা বাজারে যেতেন তারা বৈবাহিক সম্পর্ক সবকিছু সবকিছু লোক ইউ হাইলাই পার্থক্য কোথায় তোমাদের মতোই মানুষ পার্থক্য কোথায় যে আমার কাছে ওহি আসে তোমাদের কাছে ওহি আসে না আমি আল্লাহর পক্ষ থেকে ওহি প্রাপ্ত হয়ে সেটা তোমাদের কাছে পৌঁছে দেয় হ্যাঁ সেটা মানুষ হওয়া না হওয়ার পার্থক্য নয় কিছু জায়গায় পার্থক্য আছে আল্লাহ তার নবীদের নবোধ সংশ্লিষ্ট নবোধ সংশ্লিষ্ট যে আল্লাহ তাদেরকে গুণামুক্ত রেখেছেন আল্লাহ তালা তাদের মধ্যে গুনার ইচ্ছাটা কমিয়ে দিয়েছেন এই জন্য যে তারা আল্লাহকে এত বেশি চিনেছেন সে চেনার বেশি বিশ্বাস করেছেন তো বিরতির পরে ইনশাল আপনার কাছে আমরা সামান্য সময়ের জন্য একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আপনাদের সামনে আমাদের ধারাবাহিকতা নিয়ে উপস্থিত হব ইনশাল ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ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 धान बोझा सहजाम बुनियादी शिक्षा साधारण उदाहरण प्रति बुधवार प्रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टाइम इस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 So, if Jesus Christ, peace be upon him, bade for three days, who control the world? Let me if him God bade? The freedom to unmask. For so the various ways which we can prove the argument yeah, to be wrong. Look, Dr. Jaakirat Shange Alapkori Prati Sonibar, Rajshad Shattai Aap Puno Shamprachar Shakal Shadai Notai Bangladesh Peace TV Banglaai Allah, O Ya Rabbi, Ya Allah <laughs> সুপ্রিয় দর্শক শ্রোতা ছিলেন তাদেরকে অবস্থা এবং এর নিয়মাবলী এ পর্যায়ে বিরতির পর আমরা যাচ্ছি শায়খ মাহমুদুল হাসান আলহামদুলিল্লাহ আলমিন আমরা শুনেছি যে श्वास स्थापन करते कितबर जो कितब्ला नाजल करते जो रसुल्ह प्रेरण कर अधिकारी वंश मर्यादार दिखा जाने पवित्र व्यक्ति देर के आल्ला जुगे जुगे निर्वाचन कर मानस कतृक निर्वाचित नल्लाह कतृक मनोनी व्यक्तिवर्ग त रसुल बोला তারা মানব জাতির এই অংশ তবে মানুষদের মধ্যে অত্যন্ত মূল্যবান অংশটুকে আল্লাহ তালা বিশেষভাবে মনোনয়ন করেছেন এই রাসুলের উপর বিশ্বাস করতে হবে রাসুলটা এমনই আমরা আগেই বলেছি কিতাব একটা হচ্ছে বুকলেট ক্যাটালগ এর মতো এবং সেটাকে বাস্তব এবং ব্যবহারিক প্রয়োগ দেখিয়ে দেওয়ার জন্য যাদেরকে প্রেরণ করা হয়েছে তারা হচ্ছেন আল্লা কর্তৃক প্রেরিত রাসুল কাজে রাসুলরা ব্যবহারিকভাবে দেখিয়েছেন বাস্তব জীবনের মাধ্যমে দেখিয়েছেন যেমন আমরা দেখি আয়সার কাছে তুমি কি কোরআন পড়নি আল্লাহ নবী ছিলেন ব্যবহারিক কোরআন বাস্তব কোরআন এমন একটি কোরআন যেটা হাঁটা চলা করতে পারতো কুহুল কাজেই এটাই বোঝা যায় কিতাবে যা কিছু বলা হয়েছে যেসব প্রিন্সিপাল মূলনীতি সেগুলোর প্রায়োগিক দিকটি দেখানোর জন্য যিনি প্রেরিত হন তাকে রসুল বলা হয় আমরা এখানে আরেকটি শব্দের সাথে পরিচিত হতে পারি নবি এবং রসুল নবি বলা হয় যাকে আল্লাহ তালা মানব কল্যাণে হেদায়াতে প্রেরণ করেছেন তবে হয়তো নতুন কিতাব কিংবা সেরিয়াত দেওয়া হয়নি তাকে নবী বলা হয় আর নতুন কিতাব ও সেরিয়াত যিনি পেয়েছেন তাকে রসুল বলা হয় এই অর্থে যত রসুল আছেন সবাই নবী কিন্তু সকল নবী রসুল নন নতুন তারা আসেন আল্লাহ তারা নিজে বলেন ইসলাম এবং তার পরবর্তীদের উপর আমি ওহি প্রেরণ করেছি এবং পাশাপাশি এই কথাটুকু আমাদেরকে এই ক্ষেত্রে বিশ্বাস করতে হবে যে আগে যত রসুল প্রেরণ করেছেন তারা নবী এবং রসুল সেরিটা আমাদেরকে ইমান আনতে হবে তবে সর্বশেষ নবী হিসেবে মোহাম্মদুর রাসুল্লা সাল্লামকে বিশ্বাস করতে হবে তার আগমনের কারণে অন্যদের রেসালত কিংবা নবুবটি পরিসমাপ্ত হয়ে গেছে কেন আল্লাহ তালা বলছেন আর কেউ তিনি রাসুল এবং নবীদের যে ধারাবাহিকতা শুরু হয়েছিল তাকে তিনি পরিসমাপ্ত করেছেন খাতমুল নবীন কাজী তারপরে আর কোনো নবী নয় আল্লাহ নবীও সতর্ক করেছেন যে আমার পরে অনেক দ্য আলম এখানে আসবে অনেক মৃত্যুক ব্যক্তিরা আসবে তারা দাবি করবে যে আমরা নবী আল্লাহ নবীর জীবদ্দশায়ও দাবি করেছিল মোসাইলামতুল কাজরাবের কথা আমরা জানি আর অনেকে কিন্তু নবী তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং তিনি বলেছেন যে আমিই শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না কাজী ইমান বীর রসুলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো যে শেষ নবী হিসেবে আমাদের বিশ্বাস করতে হবে কিছু কথা দর্শকদের উদ্দেশ্যে বলেন আলহামদুলিল্লাহ নবী এবং রসুলগণের প্রতি ইমান আনা এটা হলো আমাদের इसलम एवं ईमान बहाल थार्त और ये बार बार बोले आस चे नबी एवं रसुलर जो धारावाहिकता देखी इटा क्यों आदम अल सलम के शुरू होनी जेमन प्रथम मानूष प्रथम नबी रसुल ना अल्लाह रसुल नबील मुकाल्लम नबी छे अल्लाह कथा কিন্তু তাকে কোনো কিতাব দেওয়া হয়েছিল সেই মর্মে আমরা কোনো দলিল পাই না তবে নবী যে এটা আল্লাহ রসুল হাদিস থেকে প্রমাণিত এবং নু আলি হলেন প্রথম রসুল উনি নবী এবং রসুলের মধ্যে পার্থক্য করেছেন ঠিক এটাই আমরাও পার্থক্যটা জানি এবং ওনার সাথে একমত এই কারণে নবী এবং রসুল সবারই সমাপ্তি ঘটে গেছে অঙ্গীকার আল্লাহ নিজেই বলছেন রসুল দের কে আল্লা আদেশ দিচ্ছেন তোমরা তার উপরে মানুষ না এবং তারই সহযোগী হয়ে যাবে তোমরা তাকে সাহায্য সহযোগিতা করবে আমরা যদি তফসিরে দেখি ক্যাসির এবং অন্যান্য বিশুদ্ধ সেখানে এই কথাই উল্লেখ আছে যে রসুল বলতে যে কথাটা স্পষ্ট করে সুরে আল্লাহ খাতাম অনেকে আবার বিকৃত করে থাকে খাতাম শব্দের মানে আবিধানিক অর্থ নিয়ে গুমরা হয়ে গেছে মুসলমান খাতামের অর্থ তারা শেষ নবী বুঝেন না খাতাম অর্থ আংটি যারা এই কোরআনের আয়াত মানবে তারা কাফের। কারণ রসুল্লাহ সাল্লাম যে কোরআন নিয়ে এসেছেন এটা হলো নবতী অর্থনীতি হবে আল্লাহর অর্থনীতি হবে এই অতএব ডিকশনারি ভিত্তিক যে অর্থ করে থাকে এবং এই অর্থ দিয়ে তারা এই আয়াতটাকেও বিকৃত করে যারা নবী আসার পক্ষে আছে নওয়াজ আমাদের ভারত ভারতবর্ষে এবং গোটা বিশ্বে এই ধরনের মুসলমানদের আমরা অস্তিত্ব পাই তো এখান থেকে দেখা যাচ্ছে যে খাতাম নবীন অন্য কেরাতে কেরাতে হাফসের মধ্যে যদিও খাতাম আছে। ডিকশনারি থেকে এর বিকৃতি করা যাচ্ছে আর আমরা জেনে রাখবো যে এই ক্ষেত্রে রসুলের অর্থ না নিয়ে যারা নিবে তারা কাফের। আর রসুল সাল্লাম যে কোরআন নিয়ে এসেছিলেন এই কোরআন যে সাত সেখানে সমাপ্তিকারী হ্যাঁ সমাপ্তিকারী অতএব স্পষ্ট হয়ে গেল এখন যে রসুল সাল্লাহ শেষ নবী তারপর যে মসজিদে এবাদতের জন্য পৃথিবীর নানান প্রান্ত থেকে মানুষ সফর করে আসবে বাড়তি নেওয়ার জন্য এরপরে আর এরকম কোনো মসজিদ নাই যেখানে সফর করে যাবে বাড়তি সোহাব অর্জনের জন্য এবং আমি নবীদের শেষ নবী তারপরে আল্লাহ এভাবে এ ব্যাপারে একশোর উপরে হাদিস আমরা তার ভিতরে দু একটা আল্লাহ রসুল বলছেন আলীকে লক্ষ্য করে আন্তাতি হারন মুসা আলী তোমার অবস্থানটা হলো আমার তুলনায় হারুনের অবস্থানের পরে কোন আসবে না আলহামদুলিল্লাহ প্রমাণিত হয়ে যায় যে আমাদের নবী হচ্ছেন একটা আলোচনা খুব গুরুত্বপূর্ণভাবে দরকার এই জন্যে যে আজকের সমাজে আমাদের এই অঞ্চলগুলোতে বিশেষ করে বাংলা ভাষাভাষী এবং উপমহাদেশে একটা সম্প্রদায় আমরা লক্ষ্য করি যেটা এখন এই উপমহাদেশের সাথে সম্পৃক্ত নয় এটা আন্তর্জাতিক হয়ে গিয়েছে আন্তর্জাতিকভাবেই তাদেরকে ব্যাগ দেওয়া হয় সহযোগিতা করা হয় তারা হচ্ছে আমরা জানি কাদিয়ানি যাকে ইংরেজরা তৈরি করেছিল গোলাম আহমদ কাদিয়ানী নামক এক ব্যক্তি যিনি পাঞ্জাবে কাদিয়ান নামক জায়গা থেকে নবুয়তের দাবি করেছিলেন আজকে তাদের উৎপাদ সমাজে এত বেশি তাদের প্রচারণা এবং তাদের কার্যক্রম এত বিস্তৃত এত বেশি যে এগুলো আমরা না বলে পারছি না সাধারণ মুসলমান যেন বিভ্রান্ত না হয় শেখ যে বারবার দলিলগুলো দিচ্ছিলেন স্পষ্ট কথা এখানে রসুল করিম সাল্লাহিসাল্লাম বলেছেন না আদি আমার পর আর কোনো নবী আসবেন না তো অমরদুল্লাহ সম্পর্কেও আসছে আদিবাস আরেক হচ্ছে যে দুই আঙ্গুলের মাঝখানে যেমন তৃতীয় আঙ্গুল নাই আমার এবং কেয়ামতের মাঝখানে তৃতীয় কোন নবী আর আসবে না এই ক্ষেত্রে আরো একটা প্রতারণা মানুষের সাথে যেটা করা হয় সাধারণ মুসলমানদের সাথে যেটা করা হয় সেটা হচ্ছে হয়তো ঈসা আলা এখন সামনে নিয়ে আসা হচ্ছে মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষকে ধোকা দেওয়া হচ্ছে যে তোমাদের নবী তিনি শেষ নবী নন নবী আরও আসবেন যেটা তোমাদের কিতাবে আছে তোমাদের রসুল বলেছেন তাহলে তোমার রসুলের ভিন্ন ভিন্ন কথাগুলো সাংঘর্ষিক তিনি এক জায়গায় বলছেন যে নবী আসবে না আবার বলছেন ঈসা আলাইসাল্লাম আসবে শুরুতে মুসলমানদেরকে সন্ধিহান করছে কিভাবে ধাপে ধাপে আগায় শুরুতে মুসলমানদেরকে সন্ধিহান করে যে তোমার নবীর কথা ঠিক না এক এক সময় এক একটা বলছে আমরা দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনার মাধ্যমে যে আসলে রসুলের কথাই ঠিক সাংঘর্ষ কোথায় শ্রোতা তাহলে আমরা রাসুলগঞ্জ সম্পর্কে একটি সুস্পষ্ট বা স্বচ্ছ ধারণা আমাদের আলোচক বৃন্দর কাছ থেকে ইতিমধ্যেই অবগত হতে পারলাম আসুন আমরা সব ধরনের বিভ্রান্ত ও ইমান বিধ্বংসী আকিদা বিশ্বাস থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহ প্রেরিত রাসুলগুনের উপরে সেই মৌলিক বিশ্বাসী রাখি যার ভিত্তিতে সুদৃঢ় হবে আমাদের ইমান আমাদের আকিদা আল্লাহ সুবাহান তালা আমাদের সকলকে সেই স্বচ্ছ পরিশুদ্ধ আকিদা গ্রহণ করার তাওফিক দান করুন আমিন সুবাহান আকল্লা হোম্মা ওদক আস্ত ফরকাতব الله Muhammadun Rasulullah Muhammadun Rasulullah Arjur Rida Kaya Allah Ente Ar-Rahimu Ya Abney Ar-Taka Allah Ente Al-Kariyum O Minke Al-Atau Ya Allah Ente Al-Azimu Ya Allah रीप पृथिवी प्रधान प्रधान